আসসালামু আলাইকুম আলহামুল্লাহরাত আলহামদুলিল্লাহ আলমিন ওসালাতাম আলফিলাম মুীম নবীনা মাহমুদ উহ সাহাবি আজমাইন ওবাদ সম্মান দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আজাফরুল্ল রচিত বয়ান আয়াত আহ জামা আহ জামাতের আকিদার বর্ণা কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেনবাসি আমরা পুনরুদ্ধারের উপর ইমান রাখি এরপর তিনি পুনরুত্থানের বিভিন্ন অংশ কি কী পুনরুখানের পরে কি কি হবে সেগুলো আলোচনা করেছেন আমরা সেগুলো আলোচনা যাওয়ার আগে গত কয়েকটি পর আলোচনা করেছিলাম যে পুনরুথান অবশ্যই এবং পুনরুখানের উপর আল্লাহ তালা কোরআনে কারিম বিভিন্ন রকমের দলিল উল্লেখ করেছেন এবং দশটি দলিল আমরা উল্লেখ করেছি এগারোতম দৌড়িল আমরা বলছিলাম যে আল্লাহ তাল্লাহ শুধু যে কোরআনে কারিমে আমাদেরকে এই উন্মুক্ত এই আখাত আনার কথা নির্দেশ দিয়েছেন তা নয় এর আগে কোরআকারিম উল্লেখ আছে যে আল্লাহ তাল্লাহ বিভিন্ন জাতিকে এই আখরাত আনার জন্য তার তাদের নবীর নির্দেশনা দিয়েছেন এবং সেটা তাদের নবির দাওয়াতের একটা অংশ ছিল আমরা গত পর্বে বলেছিলাম যে প্রত্যেকটি কিতাবেই যেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে সেগুলোতে অবশ্যই তিনটি জিনিস থাকবে তারফিদের কথা থাকবে রেসা কথা থাকবে এবং আখরাতের কথা থাকবে এর মধ্যে গত পর্বে আমরা উল্লেখ করেছি যে আল্লাহ তাল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন যে পূর্ববর্তী নবীদেরকে তিনি এই দায়িত্ব দিয়ে দিয়েছেন যে তারা যেন আখেরাতের কথা তাদের মোহাম্মদকে বলে দেয় এবং তারা যেন আখেরাতের উপর ইমান রাখে সেটা যেন তাদেরকে নির্দেশনা দেয় গত পর্বে আমরা বলেছিলাম যে আদম আলাহ যখন দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ তালা তখনই তাদের তাকে এই আখেরাতের কথা স্মরণ করে দিয়েছেন বরং তাকে জানিয়ে দিলেন যে আল্লাহর কাছে আবার ফিরে আসতে হবে তোমাদের সবাইকে অর্থাৎ এই আদম বনিয়া দুনিয়ার বুকে যতদিনই থাকুক না কেন তাকে আল্লাহর সামনে আবার নিতে হতে হবে সেখানে সে যাবে এবং সেখানে যাওয়ার পরে তার হিসাব নিকাশ হবে জান্নাত বা জাহান্নাম তার জন্য নির্ধারিত হবে এই জন্য এইটা একটি বড় নিদর্শন যে সমস্ত উম্মত একমত এরপরে যে আখেরাত হবে এটা একটি বড় প্রমাণ যে আখেরাত অবশ্যই সম্ভবই এই আখেরাতের বা পুনরুত্থানের বিষয়ে শুধু যে আ আল্লাহ তালা তার আদম আলে তার নবী আদম আলাহ সাল্লাতসাল্লামকে তিনি জানিয়ে দিয়েছেন এবং তিনি সেটা নয় বরং বরং তিনি যে ইবলিসকে জান্নাত থেকে বিতায়িত করলেন এবং তাকে বিচারিত শয়তান হিসেবে তাকে নির্ধারণ করলেন সেও কিন্তু এই পুনরুত্থানের উপর ইমান রাখে এবং সে জানে যে পুনরুত্থান করবে সে বলছে রব্বে আনজির নি ইলাইমি ও বারুন الله أمامك أمامك أمامك أبوكاش دين قال إن فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم تخلق الله تعالى بلنجة ها تماك أبوكاش دياه لأ পুনরুত্থান অবকাশ চেয়েছে ইবলিস এবং শতান যাকে আমরা বলে থাকি সেই শয়তান পর্যন্ত আল্লাহ তাল্লাহার পুনরুত্থান দিবস সম্পর্কে আল্লাহ তালা সে জানে যে পুনরুত্থান হবে এবং সেটার উপর ইমান রয়েছে সেটার জন্য অবকাশে চেয়েছে তিনি আল্লাহ তালা পুরানিম নূ আল্লাহামের ঘটনা উল্লেখ করে বলছেন তিনি তার কৌমকে বলছেন ওলা আল্লাহ তালা তোমাদেরকে জমিন থেকে বের করে এনেছেন तुम पुथित कर प्रत्य चले जमीन साथम बस बैर जमीन थे घटना दिए प्रमाण कर जनऊरण करा दावा दिए ईमान आनते दिए चतुर्थ कर इब्राहिम आलाम के आखिर दावत दिए निजे विश्वास करते हैं और से कथा तोधे विश्वास से ही जिनिटा उल्लेख कर आल्ला तला जख्म इब्राहिम आलाह सलम जखनी मक्का मक्का से अधिबासी जो मक्का निर्माण कर लखन से मक्का कबासी निर्माण कर लखनते चले जाो करते दोसानी भाव रब्बे जा आल्हा बेलदान आमान अल्लाह এটাকে শহর একটি নিরাপদ শহরে তুমি পরিণত করো ওয়ারজুক আহমিনার যারা অধিবাসী হবে তাদেরকে দান করো তাদের মধ্যে যারা ইমান আনবে এবং আখেরাতের পর ইমান রাখবে আল্লাহর পর ইমান রাখবে আখেরাতের পর ইমান রাখবে শেষ দিবসের পর ইমান রাখবে তাহলে শেষ দিবসের ইমানের কথা ইব্রাহিম আল্লাহ সালাম মুখ দিয়ে বের হয়েছে তিনি সেটার জন্য যারা অনুমান যারা ইমান আনবে তাদের জন্য করেছেন ব্যক্তি আল্লাহর ইমানা দুনিয়ার বুকে আমি কিছু তাকে কিছু আমি উপভোগ করতে দেবো সুম্মা আত্মর রহিলা আজ্না রবিআ তারপর তাকে আমি বাধ্য করব জাহার নামের শাস্তি ভোগ করতে আর সেটা অত্যন্ত অত্যন্ত খারাপ খারাপ প্রত্যাবর্তনস্থল তারপর তিনি দোয়া করেছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম তার নিজের জন্য তার পিতার জন্য ইমানদারদের জন্য দোয়া করেছেন সেই দোয়ার মধ্যে আখেরাতের কথা সেখানে তিনি বলেছেন রব্বা নাকি ওলি ওয়ালি দা ওলি মিনা ইউমাই হেসাব হে আমাদের রব আপনি ক্ষমা করে দিন আমাদেরকে এবং আমাদের আমাকে এবং আমার পিতা মাতাকে এবং ইমানদারদেরকে হিসাব যেদিন প্রতিষ্ঠিত হবে হিসাব কায়ে হবে সেদিন আপনি আমাদের ক্ষমা করে দিন তো ক্ষমা করে জন্য সেদিন আখরাতের দিনে ক্ষমা করে দেওয়ার জন্য ইব্রাহিম দোহা করেছেন এটা প্রমাণ করে যে ইব্রাহিম আল্লাহ সালাম আখরাতের প্রতি আখরাতের প্রতি ইমানের বিষয়টি তার কামের মধ্যে তিনি চেষ্টা বুঝিয়েছেন এবং তাদেরকে সেদিকে দাওয়াত দিয়েছেন অনুরূপ দেখা যায় যে ইব্রাহিম আলাইসলাতাম যখন তার কাউমের যখন তার কাউমের সাথে ঝগড়া করছিলেন তারা যে মূর্তি পূজা করছিল মূর্তিরাজে কিছুই করতে সক্ষম নয় সব যে আল্লাহ তালা করেন এবং তিনি যে তাকে রোগ হলে মুক্তি দান করেন এবং তার বিপদ হলে তাকে উদ্ধার করেন এই এবং তাকে খাবার এবং পানীয় দান করেন এই কথা উল্লেখ করার সাথে সাথে তিনি আখ্রাতের কথা উল্লেখ করেছেন কোরআনকারিম আল্লাহ তালা সেটা স্মরণ করেছেন আল্লাহ তালা বলছেন ওয়াল্লেদি হুয়ু ইউসি आल्लामान रा रखी जिन्हा के खबर दिन के पानी दिन ओम मारे फुका जखी असुस्थान আরোগ্য দান করেন সুম্মা এবং যিনি আমাকে মারেন তারপর তিনি আমাকে আবার জীবিত করবেন আর যার ব্যাপারে আমি আশা করি আমার আশা রয়েছে যে তিনি আমাকে ক্ষমা করে দিবেন কেয়ামতের দিন যেদিন হিসাব নিকাশে দিন আমার গুণাগুলি তিনি ক্ষমা করে দিবেন এভাবে তিনি ইব্রাহিম আলাইসাল্লাম তিনি প্রমাণ করে দিলেন যে আখে তো পরিমাণ হবে তিনি তার আল্লাহ আমাকে জান্নতে প্রবেশ করাবেন আমাকে সেদিন করবেন না যেদিন আল্লাহ তার দোয়াকে আমাদের জন্য স্মরণ করে রাখছেন কোরআনে কারিমে আমরা যেন সেটা বলি আল্লাহ তালা বলছেন ওয়াজ আলীবর সাথে জান্নাত নারিম যে ইব্রাহিম আল্লাহ আলাহ দোয়া করে বলছেন আল্লাহ আমাকে জান্নাতমের ওয়ারিস বানান ন্যামতপূর্ণ জান্নাতের ওয়ারিসান তিনি সন্তান এবং কোনো সম্পদ কারো কোনো কাজে লাগবে না ইল্লামানিম কেবলমাত্র যে আল্লাহর কাছে কালবে সালিম নিয়ে আসছে কোনো রকম নিরোগ নিয়ে আসছে তাও হিদ নিয়ে আসছে শিদিক মুক্ত কলম নিয়ে আসছে সেই মাত্র উপকৃত হতে পারবে আর কারো সেদিন উপকৃত হওয়ার কোন সুযোগ থাকবে না ইব্রাহিম আলাহ সালাতাম সেটা ঘোষণা করেছেন দেখা গেল যে ইব্রাহিম আল্লাহ সাল্লা সালাম ও আখ্রাতুর প্রতি নির্দেশ দিয়েছেন সমস্ত জাতি যারাই আজ ইব্রাহিম আল্লাহ সালাতামের সাথে নিজেদের সম্পৃক্ত করতে চায় ইহুদি হোক নাসারা হোক তারা প্রত্যেকেই এর উপর ইমান আনা উচিত ইব্রাহিম আলাহ সাল্লাত্তালাম যেভাবে আখেরাতের প্রতি জন্য আহ্বান জানিয়েছেন আমাদেরকেও সে আখেরাতের ইমান হবে সেটার উপর বিশ্বাস করতে হবে ইব্রাহিম আলাহ সালাম মুসা আলাহ সাল্লা সাল্লাম তিনিও আখেরাতের তার আখেরাতের কি অবস্থা হবে আখেরাতের জন্য তিনি যে কিভাবে আখেরাতে ইমান রাখতেন আল্লাহ তালা সেটা কোরআন একাডেমি তুলে ধরেছেন মুসা আলাহাম বলছেন সেখানে যাওয়ার পরে আল্লাহ তালার পক্ষ থেকে ঘোষণা আসলো ইন্দানী আনফুদী ও আকিম দিক্রী আমি সে আল্লাহ যে আল্লাহ ব্যতীত কোন সত্য ইলাহিনী সুতরাং আমারই আবাদত করো এবং সলাৎ কায়ে করো যখনই স্মরণ হবে তখনই আমার স্মরণকে প্রতিষ্ঠা করার জন্য সলাত তোমরা তুমি এটা আল্লাহ তালা যে দিলেন মুসাই যে অবশ্যই কেয়ামত অবসম্ভাবে আসবে সেটা আকাহিহা এটা তো আমি গোপন রাখছি এমনকি নিজে থেকেও আমি গোপন রাখতে চেষ্টা করছি কাউকে জানাবো না রে তুজুজা কুল্লু নবসিম বি কেন কেয়ামত হবে তার একটা কারণ বর্ণনা করে দিয়েছেন সেটা হচ্ছে যাতে প্রত্যেকটি নবসম নেত্য প্রত্যেকটি আত্মা যে প্রত্যেকটি মানুষ কে কি করেছে সেটা সেটার প্রতিফল তাকে দেয়া যায় যে দুনিয়ার বুকে কে কি করেছে কোন কাজে সে জীবন ব্যয় করেছে তার প্রতিফল দেয় সুতরাং যে ব্যক্তি এর উপর ইমান আখরা তোর উপরে ইমান আনারা সে যেন আমার পথ থেকে আপনাকে দূরে সরিয়ে না দেয় বাধা না দেয় অত্যাবার হওয়াহু এবং ওই ব্যক্তির পতন সঙ্গ করবেন না যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং সে ধ্বংসপ্রাপ্ত হয়েছে মুসা আলাইহি সাল্লাতাম তিনিও আখেরাতের প্রতি ইমানের ইমানে বিশ্বাসী ছিলেন এবং তিনি সব তাদের জাতিকে আখেরাতের প্রতি ইমানের নির্দেশনা দিয়েছেন যে আখেরাত ইমান আনতে হবে এটা আরেকটা প্রমাণ আমরা পাই যখন মুসা আল্লাহি সালাম ফেরাউনকে ইমানের প্রতি আহ্বান জানিয়ে সেখানে তিনি বলেছিলেন মিনাহা খালাকুম অফিহা নহিদুকুম অমিনহা নুখরজকুম তারাত নোখরা মুসাআ আলাহি সাল্লাতু আসাল্লাম এই কথাটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এভাবে সৃষ্টি করেছে আল্লাহ তা তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন শুধু ফেরাউন হুদ আল্লাহ সালাতাম তার কামকে যখন ইমানে দাওয়াত দিয়েছেন তিনি আখরাতের কথা স্মরণ করে দিয়েছেন হুদ আলাহ সালাতাম কাউম যখন বলছো কাল মালা উম কৌম হি হুদ আল্লাহ সালাতামের জাতি যে সমস্ত নেতা গোসের লোকেরা তারা বলছিল যে আল্লা দিনা কাপুর ও কাদি কায়েল আখরা আল্লাহ তালা বলছেন যে হুদা আলাইসাল্লামর কৌমের নেতা গোসের লোকেরা যারা কুফুরি করেছে এবং আখরাতে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে ও আতরাফনাফিল্লা হায় দুনিয়া দুনিয়ার বুকে তারা অত্যন্ত মেয়মত যে জীবন জীবনযাপন করছিল তারা তারা কি বলছিল মাহাজা ইল্লা আবাসরমিসুকম এই লোকটি তো আর কিছুই নয় হুদাম সে তো কিছুই না তোমাদের মতো একজন মানুষ তোমরা যা খাও সে তা খায় তোমরা যা পান করো সে তা পান করে সুতরাং সে আবার তোমাদের থেকে অতিরিক্ত বাড়তি সুবিধা কেন পাবে বলাইন আতমাস মিস্রাকুম ইন্নাকুম ইজাল্লা খা সিরুন সে যদি তোমরা তার মতো এরকম মানুষকে অনুসরণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে এটা বলছিল সেখানকার নেতা গোছের লোকেরা এবং তারা এটাও বলেছিল আয় আয়ুম সে কি তোমাদেরকে ওয়াদা করছে মাটি হয়ে যাবে আফসু তোমাদের জন্য যেগুলো তোমাদের ওয়াদা করা হচ্ছে ইনহিয়া ইয়া তুনিয়া নামু না হাইয়া ওমা নাহানু বড়থিন এ আমাদের দুনিয়ার জীবন এখানে আমরা মরি এবং বাছি আমরা তো আবার পুনরুত্থিত হব না देखा गया हुद आल्लाम कम्ला हुद्ल कम हुद के अनुसरण ना करुद तुम्हारे वादा दी पुनरुथित आल्लासम ठीक ना बहुत आल्ला कथा स्मरण कर दिए दिल्ली हुदा आलासल्लास्सल्लम तरह कम के आखिर दावत दिए आखिरतर आनते हैं पुनरुत्थान है से हुद आल्लाम कम तक दिए অনুরূপে শোয়াব আলাই সালাতাম তার কৌমকে আখরা দাবাত দিয়েছেন শোয়াব আলহ সালাম তার তোমরা আল্লাহ একমাত্র আল্লাহরে বাদত করো আর শেষ দিবসের আশা করো অর্থাৎ শেষ দিবসে তোমাদের যদি শেষ দিবসের আশা করো শেষ দিবসে যদি ইমান রাখো তাহলে তোমাদেরকে সেদিন জাননাতে প্রবেশ করানো হবে সেটা যদি আশা করো তাহা তায়সিদিন দুনিয়ার বুকে ফেতনা ফাসাদ করে বেরিও না দুনিয়ার বুকে গন্ডগোল করে বেরিও না সমস্যা তৈরি করিও না সেটা তিনি বললেন তার কমকে তাহলে সোয়াইব আলাহ সালাতাম তিনিও তার কমকে আখরা তোর পর ইমান এবং পুনরুত্তর ইমানের প্রতি নির্দেশনা দিয়েছেন হে রব আপনি আমাকে দুনিয়ার বুকে রাজত্ব দিয়েছেন এবং আমাকে তা উইল আহাদিস কথাবার্তার ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন তার স্বপ্নের তাবে শিক্ষা দিয়েছেন पातोला आसमान जमीन सृष्टिकर्ता आंतावल फिद्दनियावालाखरा अपनी आमदे, दुनिया आखरत এই দুইটাই আপনি ওয়ালি দুখানে আপনি আমাদের ওয়ালি দুনিয়াতো আপনি আমাদের মুরব্বী আখড়াত আপনি আমাদের মুরব্বী দুনিয়াতো আপনি আমাদের অভিভাবক আখরাত আপনি আমাদের অভিভাবক তফানি মুসলিম এবং আলহাক বিস আলী মুসলিম শ্যামাকে আমিত্যুদ্দিন এবং আমাকে নে অন্তর্ভুক্ত করুন এখানে ইউসুফ আলাইহসাল্লাত্তালাম তার দোয়ার মধ্যে আখরাতের কথা স্মরণ করছেন সুতরাং ইউসুফ আলাহ সাল্লাত আসলাম ও তিনি আখরাতের প্রতি আহ্বান জানিয়েছেন এবং পুনরুত্থানের উপর বিশ্বাসী হওয়ার জন্য তার কাউমকে নির্দেশনা দিয়েছেন আরও প্রমাণ পাই আমরা যখন দেখি যে নাইনের ঘটনার মধ্যে যে জুলকার আল্লাহ তালা জলকার বলেছিলেন ইয়া দলকারাইন হে জলকার তোরা থাকা জামিনা তুমি ইচ্ছা করলে তুমি তো এখন পশ্চিম দিগন্ত চলে গেছো সেখানে লোকদেরকে পেয়েছ ইচ্ছা করলে তাদের মধ্যে তুমি শাস্তি দিতে পারো তাদের মধ্যে ভালো ব্যবহার করতে পারো তখন বলেছিলেন জোলকার আমলামা ফাফা নোয়াদিবু তুমা ইরাদ্দিবু আোকরা যারা জুলুম করবে আর শিরিক করবে তার শাস্তি দেবো তাকে এবং তাকে তারপর আমি দুনিয়ার বুকে তাদের শাস্তি দেবো অর্থাৎ জুলকার নাইন দুনিয়ার বুকে শাস্তি দিবেন তারপর মৃত্যুর পরে সুমাই ইরাদবী फेबु बार नोक शासि दिवस दुनिया थे के चले जावा आखरा সেই শাস্তি তার রবের কাছে গেলে আল্লাহ তালা তাকে কঠিন শাস্তি দিবেন তিনি সেটা ঘোষণা করছেন কে আমাদের জোর কারন তিনি একজন বড় শাসক ছিলেন বলে আমরা জানি তারপর তিনি বলেছেন বলছেন ওয়াম্মা ওসানকুলা আর এর বিপরীতে যারা ইমান আনবে এবং সাত কাজ করবে তাদেরকে আমি উত্তম তাদেরকে তার জন্য থাকবে উত্তম পুরস্কার ও সানকুলা আখেরাত যেমন উত্তম পুরস্কার দুনিয়ার বুক আমি তার সাথে ভালো ব্যবহার করবো पुनरुत्थान दिवस विश्वास करतरुत्थान तर विश्वास अनुरूप भाव देखते पाई फरा आल मुसा मुसाला सलामर যে পরিবারে বড় হয়েছেন সে ফেরাউনের কাছে যে যারা একজন লোক ইমানদার লোক গিয়েছিল যিনি যখন মুসাই আল্লাহ সাল্লামকে হত্যা করতে উদ্যত হয়েছিল ফেরাওন তখন তিনি বলেছিলেন যে একে কেন হত্যা করতে যাচ্ছ তোমাদের কাছ থেকে নিদর্শন আছে আখেরাতের এবং আখেরাত সংঘটিত হবে সেই সেই যে মুভমেনে আলে ফেরাওন ই ফেরাউনের গোষ্ঠীর একজন ইমানদার ব্যক্তি যে ব্যক্তিটি ছিলেন সেই ব্যক্তিটি যে কথা বলেছেন সেখানেও আখেরাতের কথা আল্লাহ করেছেন সেই ব্যক্তির আঘাতের কথা আলোচনা করেছেন সেখানে আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি যে ওয়া কৌম হে আমার কম ইন্ম ইউম তানাদ আমি তোমাদেরকে সেই তানাদের দিনের ভয় দেখাচ্ছি তানাদ আহ্বানের দিনে আহ্বান করা হবে ইউমত নীন যেদিন তোমরা আমার কম এত দুনিয়ার জীবন মাত্র মাতা এই জীবনের উপভোগ মাত্র ইন্দ আখরা হে দারুল করা আখরাত হচ্ছে চিরস্থায়ী জীবন যেখান থেকে কোনোদিন সেখান সেখান থেকে সেটার কোন শেষ নেই যে জীবনের কোন শেষ নেই মানে আমিলা সেহা যে কেউ যে কেউ কোনো খারাপ কাজ করবে সে অনুরূপ তার শাস্তি আঁকড়াতে পাবে জানতে ইউজাফিহাবে গাই হিসাব আর যে কেউ ভালো কাজ করবে সে পুরুষ হোক আর মহিলা হোক সে ইমানদার ইমান যদি তার থাকে তাহলে তা সে জানাতে প্রবেশ করবে সেখানে তাকে বিনা হিসাবে তাকে রিজেক্ট দেয়া হবে उिदीलाखरा सन्दे नहीं तुमरा जेदी आहवान कर दुनिया बुके ग्रहण कर মারাদ্দা ইল্লাহ আমরা তো আল্লাহর যাব। সেটাই হচ্ছে দাওয়াত ও আন্নাল মুসরিফি নাহ সাহাবন্নার যারা দুনিয়ার বুকে ফেতনা ফাসাদ করে বেড়াবে সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামবাসী হবে এখন আমরা দেখতে পাচ্ছি যে মৌমিনা আলে ফেরাউন ফেরাউনের ফেরাউন ফেরাউনের বংশের যে ইমানদার ব্যক্তি যিনি মুসা আলাহ সালাতামকে হত্যা করতে উদ হওয়ার পরে যে কথাগুলো বলেছেন সে কথাগুলোর মধ্যে তিনি আখরাতের কথা স্মরণ করে দিচ্ছেন সেটা সেটা থেকেও বোঝা গেল যে আখরাতের উপর ইমানের বিষয়টি পুনরুদ্ধারের উপর ইমানের বিষয়টি সর্বজন স্বীকৃত বিষয় ছিল এবং পূর্ববর্তী সমস্ত নবী আসুলগণ এর প্রতি মানুষদেরকে দাওয়া দিয়েছেন অনুরূপভাবে আমরা দেখতে পাই যে ফেরাউনের যারা জাদুকর ছিল তারা যখন ইমান এনেছিল তারাও কিন্তু আখরাতুর উপর ইমান এনেছিল সেটা স্মরণ করেই রেখেছেন আমাদের জন্য আল্লাহ তালা বলছেন ইন্না আমা বলছেন যে ফেরাউনের যে জাদুকরা তারা বলেছিল ইন্না আমা বেরবিনা আলী আকানা আকানা আলী ইমনা যে করতে আমাদেরকে বাধ্য আমরা সেটা করে আল্লাহ প্রার্থনা করছে সেটার জন্য এই জন্য ইমান আনছি আল্লাহ আমাদের এটার জন্য অবশ্যই ক্ষমা করবেন এরপর আল্লাহ তিনি এরপর তারা দোয়া করে বলছেন যে আল্লাহ খাই আবকা তারা বলছেন যে আল্লাহ হচ্ছে তিনি হচ্ছেন উত্তম এবং কিছু বাকি থাকবেন আর কেউ বাকি থাকবে না তারপর তিনি সেখানে তারা আখেরাতের কথা আল্লাহ যদি কেউ ইমান নিয়ে যায় সে যারা জাহান্ন ইন্না সময়ের দর্শক বন্ধু আমরা ইনশাল্লাহ এ বিষয়ে পরবর্তী পর্বে আরো বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ওখান আহমদুলিল্লাহ রবিল আলমিনামালাইকুম রহমতুল্লাহ